বন্দ গুরুপদ্বন্দ্বিদ্রভু বন্দ নি নন্দসিত সে নন্দনন্দন বন্দে আধিকোদয় গোপীজন সামূতম বৃন্দন মনোহর বাঞ্ছালত কৃ পাশেবচ পান পাবনেভাবেভ্যো নমো নোকাল পঙ্গু লংঘায় গি কিতমহংবন্দে পরমাধবসে পৈ পিয়া কেসবশক্তিপদী দেবী স্বই নমো নম নারায়ণ নমস্কৃতর্তম দী সরস্বতিংসে তথী সংকি কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে গুভক্ত ভক্তি প্রমদা কগর ধেয় সা পিভবন সদ শিব বিচি তরণ্য ভীত বন্দে মহাপুষতে চরক্সি তর্যিম ধরমীষ্টার যদুগাণ্য মেগুদিতপি বধাবোধ বন্দে মহাপুষতে চরিদ ইবনখচন্দম নিচ্ছা বিসুজিত বধুসদি পূর্ণাগর সুসাগর সার মূর্তি সারাধিকা ময়ি কদা কৃ পাচত প্রভু নিত্তনন্দ সৈতারি বসতি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতগদাধর শিবসদি গৌরভস্থবিন্দ Krishna Hare Krishna Krishna Krishna কৃষ্ণ Hare Hare Rama Hare Rama Rama Rama Hare, Ram, Ram, Ram, Ram, Hare আজানু লম্বিত ভুজ কন কাবো সংকীতনিকমাচ্ছ বিষম্বরু দ্বিজ ভরু যুগধর পালো বন্দে জগৎ প্রিয় করুণা ভূতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রকলিবলি ইন্দ্রবৈরবর্গা कालहकली इंद्रियवर्गा भक्तिपह कंटकोटिद हा हा क्व जामी किमहम करोमी चैतन्य चंद अद न किस कालहकलीलि इंद्रियरीवर्गा भक्तिपत कंटकोटिद हा हा क्व जामी किमह চৈতন্য চন্দ্র যদি পাম। পান করিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন সরলতাই হলো বৈষ্ণবতা সরলতার অপর নাম হল বৈষ্ণবতা পরমাংশ বৈষ্ণবগণ সরল তাদের অন্তরে বাহিরে সর্বদাই সমব্যবহার তারা কোনো কিছু গোপন রাখতে জানেন না সমস্ত কিছুই তারা প্রকাশ করেন করতে চান কালকে আলোচনা করা হয়েছিল যে কপট অভিনয় অভিনয়কারীগণের সঙ্গে গৌরিয়া মঠের কোনো সম্বন্ধ নাই কপট আনুগত্য অভিনয়কারীগণের সঙ্গে গৌরিয়া মঠের কোনো বাস্তবিক সম্বন্ধ নাই ছিল না আর থাকবেও না শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানাচ্ছেন যাকে আমি বৈষ্ণব বলে ফেললাম তা আবার তার আবার কি দোষ থাকতে পারে যাকে আমি বৈষ্ণব বলেই ফেললাম তাকে তার মধ্যে আর কোনো দোষ আবিষ্কার করা সম্ভব হয় না যদি আমি দোষ আবিষ্কার করি তাহলে সেটা সোনার পাথর বাটি হয়ে গেল বৈষ্ণব অথচ দোষযুক্ত প্রাকৃত অবস্থায় পড়ে রয়েছে তিনি ভুল বলেন भूलिखें यूल सब गाधार विचार हो जाए होते स्वार्थे आघात लेगे कंतु जदि क्यों निरपेक्ष है निपेक्ष ना हमें धर्म ना जाए रक्षण से तो भगवत भजन दूर कथा भगवत धर्म कथा तुलसीना जो ताके सा सांसारिक धर्म पालन करते पर समाजर्म लोकधर्म समस्त जगह से विताड़ित क्या से मिथ्ये पा से कपल সম্ভব হবে না সেই জন্য সবচেয়ে বড় কথা হল বক্তিমনো ঠাকুর বলছেন যিনি বৈষ্ণব তিনি পরমংস যিনি পরমংস তিনি বৈষ্ণব যিনি বৈষ্ণব তিনি গুরু যিনি গুরু তিনিই বৈষ্ণব এগুলো সব তদার্থক বক্তিমনদ ঠাকুর জানাচ্ছেন বৈষ্ণবের বৈষ্ণবতা তারতম্য অনুযায়ী আমরা বিচার করে থাকি মহাপ্রভু দেখিয়েছেন কিন্তু যাকে উপদেষ্টা হিসাবে স্বীকার করলেন করলাম যেমন সুতদেব গোস্বামীকে স্বীকার করলেন সনকা আদি ঋষি সেক্ষেত্রে আর গোস্বামী নিচুকুলে জন্মেছেন ভাল বলেন এটা তখন করলেন না যেহেতু সুতদেব গোস্বামীকে তারা উপদেষ্টার আসনে বসিয়েছেন মহাপ্রভু জানিয়েছেন যেই কৃষ্ণ তত্ত্বব্যতা সেই গুরু হয় যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্বব্যতা তিনি গুরু হন তিনি কখনো ভুল বলতে পারেন না তিনি ভুল লিখতে পারেন না যদি আমার সোনার ভুল হয়ে থাকে বা আমার ভেতরে কপটতা থেকে থাকে তাহলে সেই কথাগুলোর আমি বিকৃত অর্থ করব। আমি যদি মূর্খ হই মহামূর্খ তাহলে সেই কথাগুলোর বিকৃত অর্থ করব। যদি আমি সত্যিই নিরপেক্ষ হই যদি আমি সত্যিই গুরুবৈষ্ণবকে ভালোবাসি তাহলে আমি দেখবো ভালো করে সেই সব ভাষাগুলোর মধ্যে কতটা স্নেহ ছিল কতটা প্রীতি কতটা প্রীতি করে এই কথাটা বলা হয় যে তোমার মাটা আমার মা এটা থেকে যদি কেউ ব্যক্তি পাশবিক সম্পন্ন মনে করে আমাকে সেক্ষেত্রে তা চলে যাই ভালো যে গুরু বৈষ্ণবের উপদেশও শুনবে আবার তাকে জুতোর বাড়িও মারবে সেরাম ব্যক্তির হরিকতা শোনার দরকার নেই বরঞ্চ সেই যদি দূরে চলে গিয়ে আমার নামে নিন্দা করে আমার অনেক সুবিধে হয়ে যাবে কেন নিন্দা শুনলে লোকে আমাকে কাছে আসবে না আমি ভজনের সুযোগ পেয়ে যাব আমি চাই আমি চাই এটা চৈতন্য চৈতন্যের স্থানে আমি এটা চাই যে আমাকে নিয়ে সমালোচনা হোক নিন্দা হোক তাহলে আমার কাছে লোকে আসবে না দূরে চলে যাবে এবং সেইসব সব ব্যক্তির হরিকথা না শোনাটাই ভালো যিনি গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনবেন আবার হাজারটা দোষ আবিষ্কার করবেন সেসব ব্যক্তি কপর এটা ব্যক্তি হরিকথা শোনার কোনো অধিকারই নেই তাদের সত্য কথা সবাই শুনতে পারেন না কতটা স্নেহ করে কিপা করে এইসব কথাগুলো বলা হয় মঙ্গলের জন্য সব কিছু বলেন এই কথাটা আমার বিশ্বাস হয় যেহেতু আমি কপটতা আশ্রয় করেছি কপটতা আশ্রয় করলে কোনো কিছু ভালো দেখা যায় না সব কিছুতে দোষ দর্শন হয় এই হল কথা শ্রী সনাতন গোস্বামী পা যে শিক্ষা প্রসঙ্গে আমরা এখানে বসেছি সেটা অত্যন্ত গম্ভীর শিক্ষা সেগুলো অত্যন্ত গম্ভীর শিক্ষা সনাতন শিক্ষা প্রসঙ্গে যেসব আলোচনাগুলো আমাদের হয়েছিল অত্যন্ত গম্ভীর শিক্ষা এর মধ্যে গুরুপাদ পদ্ম বলতেন রঘুপাদ একই কথা বলতেন গুরুবর্গ সবাই এক কথা বলতেন যিনি যিনি তার সমগ্র জীবনে সনাতন শিক্ষাকে আয়ত্ত করতে পারলেন না যার উপর সনাতন শিক্ষার কৃপা বর্ষিত হল না তার ভজন জীবনে থাকা না থাকা দুটোই সমান ভজন দিবে কিছু করতে পারবে না ভজনটা শুরুই হবে কিন্তু এই সনাতন শিক্ষা সত্যি গ্রহণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার কেন সব প্রকাশ বস্তুকে আমি জোর করে নিতে পারি না যেদিন আমি নিষ্কপট হই সমস্ত সত্য প্রকাশিত হয় যে সত্যের কথা আমি বলছি তা স্বরূপটা তোমাদের কাছে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না ভাষা দিয়ে সেই সত্যটাকে প্রকাশ করা যায় না আমি ভাষা দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো কিন্তু দিকদর্শন হতে পারে যে সত্যটা মহামূর্খ আমার কাছে প্রকাশিত হতে পারে আছে যে সত্যটা পরম সত্যটা মহামূর্খ আমার কাছে আছে যদি কিফা করে প্রকাশিত হয়ে যাবে কিছু যদি অক্ষর জ্ঞান না থাকে অক্ষর জ্ঞানও যদি না থাকে তার কাছে সেই পরম সত্য বস্তুটা প্রকাশিত হয়ে যাবে আবার মহামহাপান্ডিত্য আছে তাকে কুকুরের মতো ওই লোককে ঠকাবার জন্য কাজে লাগিয়ে দেবেন মায়াদেবী তিনি জগতের হাততালি পাবেন কিন্তু নিজের জীবনে মরবার সময় ওই যে বলা হলো কালকে যে ডুমক্রিয় করণে নহি নহি রক্ষাতি ডুমক্রিয় করণে ব্যাকরণ আমাকে রক্ষা করবে না সেই জন্য অনেকেই বিদ্যালয়ের জন্য ছোটাছুটি করছে বলে আমার তাহলে সুবিধা হবে লোকে সম্মান করবে কিন্তু দেখা গেল পঁচিশ বছর খরচা করেও তার কাজ কলা কিচ্ছু হলো না যার যেটা কপালে নেই ভগবান যাকে যেটা দেবেন না মনে করে। দেবেন না কেন ওই জন্য এমনিতেই এমনি দাম্ভিক ওই জন্যে জন্ম ঐশ্বর্য শ্রুত সে তিন চারটের কিচ্ছু নেই ভালো কুলে জন্মাইনি খবর নিলে দেখা যাবে ঐশ্বর্য কিছু নেই ফাঁকা আওয়াজ ফাঁকা যেমন কামানের গুলি ফাঁকা আওয়াজ হ্যাঁ কিচ্ছু নেই ঘরে বড় বড় কথা ঐশ্বর্য নেই শ্রুত বিদ্যাও নেই কিছু তো নেই কিছুই নেই এগুলো না থাকা সত্ত্বেও সে দাম্ভিকতা করে এই যে দাম্ভিকতা করে এর পেছনে এটা হচ্ছে বিভৎস ব্যাপার ভগবান জানেন এ এমনিতেই দাম্ভিক একে যদি আমি একটু বিদ্যা দিয়ে দিই ও লোককে পা দিয়ে কোচলাবে গুরু বৈষ্ণব যে অবস্থায় ভূমিকায় আছেন সেই ভূমিকাতে থেকে তারা শাসনের কথা করতে পারেন তাদের অধিকার আছে কিন্তু সেটা আমার অধিকার নেই আমি বহুপাদের বিচারটা প্রস্তুত করতে পারি কিন্তু বহুপাদের মতো বলতে পারবো না বহুপাদের যে বলবা বলা তার আচরণ মুখে যদি বহুপাদের কথাটা বলি তাহলে সেটা তো দোষের কিছু নেই তাতে যদি বৈষ্ণব মহলের তথাকথিত বৈষ্ণব মহলে সবাই আমাকে ইগনোর করে উপেক্ষা করে এক ঘরে করে দেয় তাতেও আমার আপত্তি নেই ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের বাহ্যদৃষ্টিতে দেখা যাচ্ছিলো অনেকেই জানেন বলেন গৌর কিশোর দাস বাবাজী মহারাজের নাকি কোনো বিদ্যা নাই কিন্তু এ সম্বন্ধে বহুপাত কি বলেছেন আমি আগামী দিনগুলোতে কথা আলোচনা করব যাতে আমার ভেতরের যে কপটতা সেই কপটতাগুলোই যেন চলে যায় জগন্নাথ দাস বাবাজী মহারাজ বলেছেন যে বৈষ্ণবের নকল করব না আমরা অনুসরণ করব আমরা অনুকরণ করব না আর অনুকরণ যদি করি তাহলে আমাদের সদ্য আগুনে যেমন এরকমভাবে পতঙ্গ পড়ে এরকমভাবে পুড়িয়ে মারবে মায়া মায়াদেব আমাদের আর যদি গুরু বৈষ্ণবের একটা পয়সা জগন্নাথের একটা পয়সা আমি যদি আত্মস্বাদ করি তাতে আমার জন্ম জন্ম ধরে আমার ঠেকে থাকতে হবে আমি পারব না আর যদি জড় জগতের চোরগুলো আছে তারা চুরি করে তাদের কোনো না কোনো দিন মঙ্গল হতে পারে জগন্নাথ দাস বাবাজি আমার বলছেন জড়জগতের যে চোরগুলো তাদের কোনো না কোনো দিন মঙ্গল হতে পারে কিন্তু যারা গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে জগন্নাথের সেবা করতে গিয়ে পয়সাকে সরিয়ে ফেলছেন আত্মস্বাত করছেন তাদের কোটি জন্মে কোনো মঙ্গল হবে না এই সব কথাগুলো আমাদের পুনঃ পুনঃ আলোচনা হওয়া দরকার শিলভক্তিবৈ মাধব্য শ্রী মহারাজও শরীর ছাড়বার আগে অনেক কথা বলে গেছেন তার জীবনীতেও যতটুকু পেরেছি তুলে দিয়েছি কেউই আমার সঙ্গে এক বিন্দু সহযোগিতা করেননি বরঞ্চ তারা বিরুদ্ধ আচরণ করেছেন শত্রুতা করবেন তাতে আমি কিছু দুঃখ পাই আমি তাতে সত্য বলে মনেই করি না যাতে এটা প্রকাশ না হয় সেই গ্রন্থ ছোট হলেও অত তাড়াতাড়ি করা হয়েছে স সাতটা গ্রন্থ আটটা গ্রন্থের সঙ্গে আর যদি সহযোগিতা করতো তারা দেবে না তারা ডায়েরিগুলোকে লুকিয়ে রেখেছেন তারা বলছে দেবো না দিলে ওনার নাম হয়ে যাবে এরকম নৃশংস বুদ্ধি তারা সব একজন নিয়ে চলে গেছেন অস্মদীয় গুরুপাদ পদ্মায়রি ফাইরি সব লুকিয়ে ফেলেছেন এগুলো হচ্ছে পাশবিক বুদ্ধি সেবা করতে দব না আমিও করব না কাউকে করতে দব না এই সমস্ত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যে ভূমিকায় থাকুক আমি তাদের ভূমিকা সোসাইটিতে অনেক বড় বড় ভূমিকায় থাকতে পারেন কিন্তু তাদের কোনো কোটি জন কোনো মঙ্গল হবে না এই বলা হচ্ছে সনাতন শিক্ষা সম্যক্রূপে জীবনে উপস্থাপিত করা জীবনে গ্রহণ করা কতখানি করুণা হলে পরে তবে তাকে এইগুলো বলে স্নেহ করে যে তো পরিবারে সম্পূর্ণ মঙ্গল হয়। এক একজনের পরিবারের আমি তার পিতা মাতা সবাইকে চিঠি দিয়ে তাদেরকে আশ্রয় করা তার আশ্রয়ের যোগ্য নয় কোনো মতেই তাদের যা বংশ তাদের যা আচরণ কোনো মতেই আশ্রয় নেওয়ার যোগ্য নয় তথাপি করুণা করে চিঠি লিখে ওদেরকে হরিনাম দিন এই ব্যবস্থা করি নিজে কোনোদিনই গুরুগিরি করিনি তাই আপনারা আমাকে এখানে বসিয়েছেন আমি যদি গুরুগিরি করতাম তাহলে কোনোদিনই এই আসনে আমি বসতাম না আমি শিষ্যগিরি গতি সবার যদি আমি ভুলই করে থাকি সেই সেই উপদেশের মাধ্যমে যদি আমি ভুলি করে থাকি হরিকথার মাধ্যমে তাহলে আপনারা আসুন আমার মাথায় দু চারটে জুতোর বাড়ি মারুন তারপর দেখুন আমি আপনাদের আক্রমণ করি কিনা যুক্তি দিয়ে বলুন কোন জায়গাটা ভুল হলো কত স্নেহের ভাষা সেখানে কত আদরের কথা এদের জন্মে কোন মঙ্গল হওয়ার সম্ভাবনা নাই তিন রকম ব্যক্তির কথা সতী দেবী জানিয়েছেন দেহ ছাড়ার আগে সতী দেবী জানিয়েছেন এক প্রকার ব্যক্তি আছেন যারা কি করেন দোষকে দোষ বলেন গুণকে গুণ বলে এরা এক ধরনের ব্যক্তি তারা নিজের বিচারে এটাকে দোষ ধরেন গুণ তারা বৈষ্ণবের দোষ গুণ তো বুঝতেই পারবেন না বৈষ্ণবের ক্রিয়া মুদ্দা বিজ্ঞে না বুঝ হয় দেবতারা পর্যন্ত বোঝে না স্বর্গের দেবতারাও বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বুঝে নেব আমি সব জানতা হয়ে গেছি আরেক প্রকার ব্যক্তি আছেন যারা কি করেন দোষ থাকলেও সেটাকে গুণ বলেন তার পরমাংশ প্রচুর দোষ তারপর গুণ আছে গুণটাই দেখেন এরা পরমা তথাপি তারা শাসন করবেন কি জন্য জগৎকে ঠিক রাখার জন্য আমার মতো পশুকে সংশোধন করার জন্য গৌর কিশোর ব্যবহারের কোনো প্রয়োজন নেই জগতের সবার সঙ্গে নন কোপারেশন করেছেন কিন্তু কেবল কেবলমাত্র আমাকে গালাগাল দিচ্ছেন বকছেন এই কারণে যে যেন আমি সংশোধন নই। আমার জীবন যেন মঙ্গল এটি তাদের করুণা ওটা তাদের দোষ দর্শন নয় আমার জীবনের দোষ দর্শন আর তাদের যে তারা যে বকছেন ওটা এক নয় আর এক প্রকার ব্যক্তি আছে যেটা কি গুণ মধ্যে দোষে গুণ মধ্যে ছলে করে দোষারোপণ চৈতন্য চৈতন্য গুণ কিন্তু বৈষ্ণবের সেটাকে খুঁড়ে খুঁড়ে তার মধ্যে দোষ আরোপ এইতো দোষ পেয়েছি এই জন্য বলছেন শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ অনেক দোষ পেয়ে যায় লোকে বৌপাতেরও কত দোষ পায় আমার গুরুপাত পদ্ম কত দোষ পেয়েছেন লোকে কাজে এদের নিয়ে আমি কোন চিন্তা করিনি আমি বরঞ্চ চাই এরা দূরে সরে যাক আমার থেকে দূরে গিয়ে আমার নয় অকথ্য গালাগাল দিক নিন্দা কর আমার খুব সুবিধা হবে তাদের হরিথা শোনার দরকার নেই তারা চলে গেলেই ভালো আমি কারোর পায়ে তেল মাখাবার জন্য হরিকতা আলোচনা করি না কাউর পায়ে তেল মাখাবো কিছু পাবো এই আশা করে আমি হরিকথা বলতে বসি না তাই জন্য আমার বুকে তেল মাখা আছে সেই জন্য বলছেন এখানে যে সবে এখানে মহাপ্রভু জানিয়েছিলেন তাহলে তিন প্রকার ব্যক্তির কথা বলা হলো এক হলো জড় খুব ইন্টালেকচুয়াল ব্যক্তি সে দোষকে দোষ বলে গুন আমি নৈতিক চরিত্রকে খুব মূল্য দি কৃষ্ণ ভজনের নৈতিক চরিত্র থাকে আমরা ঝেটা দিয়ে কৃষ্ণ কৃষ্ণভজন এমনই বস্তু সেটাতে আমরা নৈতিক চরিত্র যেটাকে তোমরা বলো সেটাকে আমরা ঝেটা দিয়ে দিয়ে বাইরে ফেলে দিই ওটার কোনো মূল্য নাই তাহলে কৃষ্ণভজন কি বস্তু বুঝতে গেলে কটি জন্ম লাগে কৃষ্ণ কে আর কৃষ্ণভজন কি সেটা বুঝতে গেলে কোটি কোটি জন্ম লেগে যাবে কৃষ্ণ ভজন তো দুর্গায় কালী ভজন করে দেখাও কালী ভজন করে আমাকে দেখাও তাহলে তোমার চরণের দাস হয়ে যাব নিত দাস আছি নিত দাস আছি আমি প্রকৃতিকে জয় করতে পারবে না কোনো কথা সহ্য করতে পারবে না সমস্ত কিছু ভজন করছি তুমি যদি অনুগত থাকে তুমি যদি নিজেকে ত্যাগী বলে মনে করো তাহলে তোমার কাছে যা আছে সব দাও আমার কাছে গুরু বৈষ্ণবকে দাও দিয়ে দেখাও তবে তো বুঝবে তুমি ত্যাগী তুমি গৃহত্যাগী তুমি গৃহত্যাগী সম্মানও নেবে আবার তুমি ঘরেও সব কিছু করবে কি করে এটা হতে পারে আমি এই কপটা তাকে কি করে বস্রয় দেব যে কোনো একটা সম্মান নাও নয় ত্যাগী হতো ত্যাগী সম্মান নাও দিয়ে দাও তোমার কোমরে যা আছে সব দিয়ে দাও দেখাও বাপের ব্যাটা নিজের ভোগের সব রেখে দেবো নিজের সম্মান বজায় রাখবো অচয় গুরু বৈষ্ণব হরিকতা শুনবো কিরকম ভাবে এটা হরিকতা শোনা যেখানে শরণাগতি নাই এখানে ভগবান বলেছেন যে জগতে যে রাজলক্ষ্মী যে অনন্ত ব্রহ্মাণ্ড যে জড়জগত দেখছ এই জড়জগতে যে বৈভব ভগবান বিস্তার করে রেখেছে এখানে যে লক্ষ্মীকে রেখেছে রাজলক্ষ্মী কাউকে কাউকে অপার ধন সম্পত্তি দিয়ে দিল যা এগুলো নিয়ে যা তার পূর্বে জন্মের কপাল ছিল নিয়ে যা নিয়ে যায় ধন সম্পত্তি কাউকে দিয়ে দেন কাউকে কাউকে বিদ্যা দেন বিভিন্ন ধরনের রাজলক্ষ্মী বিভিন্ন ঐশ্বর্য আদি দিয়ে দেন যা কিছু দেখছি জড়ো জগতের সমস্ত এই মন্দিরটা নয় এই মন্দিরটা জড় নয় বাইরে সমস্ত কিছুর কথা বলা আছে। যেগুলো জড়ো বস্তু সেই সমস্তগুলো মধ্যে থেকে ভগবান বলছেন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে জড় বৈভব দেখতে পাচ্ছ ভগবানের এটা হচ্ছে এটা হচ্ছে এখানকার লক্ষ্মী কি করবেন সব কিছু তোমাদের দিয়ে দেবেন আর ওই কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃত সেন্ধু মহাপ্রভু যখন এই জড়ো ঐশ্বর্য আর অপ্রাকৃত ঐশ্বর্যের দুটো ভেদ বলতে গিয়ে সনাতনকে নিজে ফাফর হয়ে যাচ্ছেন কাঁপতে আরম্ভ করেছেন বলে আমি চিন্তা করতে পারছি আমি কি করে বলব তিনি নিজে কৃষ্ণ বস্তু নিজেই জানেন না এই কথাগুলো কোনোদিনই কোনোদিন কেউ কোনোদিন অনুভব করতে পারবে না বারবার একই কথা আমি বলছি যেদিন সেই পরততত্ত্ব তোমাকে পূর্ণ কৃপা না করবে সেদিন এইগুলো তোমার কাছে একটা জড় দর্শন ফিলসফি রয়ে যাবে খালি দর্শন পড়বে আর লোককে বলবে ওইটা শুনেছিলাম দর্শনটা বলবে কিন্তু অনুভব করতে পারবে যেদিন তোমার ওপর করুণা হবে তোমার যদি অক্ষর জ্ঞান শূন্য হয় তুমি যদি অত্যন্ত নিচুকুলেরও হও তোমাকে যদি ভগবান বলেন আমি এর কাছেই পরম সত্যটাকে প্রকাশ করবো জগতের লোকের মুখে ঝেটা মারবার জন্য যে তোদের শিক্ষা দীক্ষার এগুলো কোনো দাম নেই দেখ এর কাছে আমি তত্ত্বকে প্রকাশ করলাম এই জন্যই মহাপ্রভু করেছেন কি ভগবান যে জাতিকুল নিরর্থক বোঝাইতে ভগবান নিজে নিজ পার্শ্বদণকে অনেক জায়গায় নিচুকুলে জন্মগণ করিয়েছেন হরিদাসকে কোটি ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ তিনি তাকে ইচ্ছে করলে জবনকুলে আবির্ভাব করেছেন আমার মতো পশুকে শাসন করবার জন্য যেন কোনদিন আমার জাতির অভিমান না হয় কোনোদিন আমার বিদ্যার অভিমান না হয় কোনদিন আমার রূপের অভিমান না হয় জন্মই সূর্য সতসী এর বিন্দুমাত্র যদি আমাকে কাবু করে ফেলে সেই কালীন অবস্থা আমি কিছুই অনুভব করতে পারবো না এটা ভজন রাজ্য এটা তোমার সংসারের রাজ্য নয় তুমি সংসারের যা কিছু এগুলো ছেড়ে এসেছো বলে অভিমান করেছো কিন্তু বাস্তবিক দেখা যায় সংসারের কোনো কিছুই হৃদয় থেকে ছাড়তে পারছে গৌর কিশোর দাস সমস্ত জানেন ব্যাকরণ দেখছ গৌরকিশোরাজী মহারাজের শিক্ষার অভাব যখন গৌর কিশোর দাস বাবাজী মহারাজের কাছে এসে লোকে বলছেন ওপারে মহারাজ ভ্রমর পাঠ হচ্ছে কি সুন্দর সমস্ত লোকে মালসাট আনন্দে চোখে জল হয়েছে। গৌরকিশ বাবা ওখানে যাবেন না তোমরা ওখানে যেও না যেখানে পাঠ হচ্ছে সেখানকার গোবর দিয়ে লেপে দাও সেখানে ওরা চোখে জল হচ্ছে না ওদের ভেতরে কাম আছে ওই কামগুলো পূর্ণ হচ্ছে না ওই জন্য মালসাট মেরে পূর্ণ করছে কৃষ্ণকে সামনে রেখে ওগুলো প্রেম নয় ওগুলো কাম কাম আর প্রেম বোঝা অনেক অনেক दूर विषय एग्लोके बुझे पर शांतिपुर लाहिर बाबू बोले आरोप भक्तिम्द ठाकुर जो जो मंदिर प्रतिष्ठा होमला प्रसाद सरस्वती सरस्वती ठाकुर जाना चगत लोकर का लाहड़ी बाबू विशाल भक्त परिचित माइंडित बोलते चाहिए जगत लोकर का लाहिर बाबू विशाल भक्त परिचित एवं प्रेमी भक्त তিনি নাকি কতায় কথায় কীর্তন করতে করতে কর্তাল ভেঙে ফেলেন এবং তার চোখে জল আছে। সেই ব্যক্তি প্রভুপাত বলছেন বিমলা যে তিনি এতই বৈরাগী যে তিনি পানসি পানসি গঙ্গার তীরে নৌকা লেগেছে তার উপর থাকেন ডেঙ্গাতেও ওঠেন না বিজয়ী লোকের সঙ্গ হবে বলে এতখানি তার বৈরাগ্য বলছেন যোগপীঠ মন্দিরে সেল ঠাকুরকেও ভক্তিম ঠাকুরকেও শ্রদ্ধা করার অভিনয় করেন তিনি সেখানেও দণ্ডবোধ করেন সবকিছুই করে আবার সবকিছু হয়ে গেল কীর্তন ফির্তন করে যান বিমলা প্রসাদ সরস্বতী জানাচ্ছেন রাত্রি অধিক হয়ে গেছে প্রসাদ দিতে দেরি হয়েছে কোন সেবক, নৌকায় তাকে প্রসাদ দেখছেন। ভেতরে কয়েকজন নারীর আওয়াজ পাওয়া যাচ্ছে যুবতী নারীর এই হচ্ছে তার বৈরাগ্য এই হচ্ছে তার ভক্ত আমরা এরকম ধরনের ভক্তিকে বজায় রাখতে পছন্দ করি ভেতরে আমার ক্যান্সার হয়েছে থাক ভেতরে গোলে কুষ্ঠ রোগ হয়েছে থাক আমার ভেতরে অন্তঃকর বাইরে বেশ ভক্তির ভাবটা আছে। চিন্তা কি গুরুদেবকে এবার ভাঙাবো কে দিয়েছে আপনার বেশ ভক্তি প্রণত পুরী গো কি বলেন প্রণত করুন আমাকে প্রণামই দিন আমাকে সুবিধা হবে আমার বেশ উপজীবী নহ বেশ উপজীবী নহ আমি এই বেশটাকে কেন্দ্র করে আমার বাকি জীবনটা সুখে কাটাবার স্বচ্ছন্দে কাটাবার ব্যবস্থা করছি জগন্নাথকে কেন্দ্র করে জগন্নাথের সেবা করছি এটাকে কেন্দ্র করে আমি আমার নিজের জীবনের সুখে যেন কাটাতে পারি সেই প্রস্তাব আমি গ্রহণ করেছি এটাকে সেবা বলা যাবে না সেবক হবে কেরকম না তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া যেন হোমেরে যিনি কুকুর হন তিনি কখনোই মালিকের খেয়ে মালিককে কামড়াতে জান না গুরু বৈষ্ণবকে আবার কামড়াতে যাব। আবার তাদের কাছে হরিকতাও শুনবো এটা কি করে হয় এটা তো হয় না তাহলে আমার যেগুলোকে গুরু বৈষ্ণব বলছি তাদের কি আমি কুকুরে পরিণত করলাম আমি মালিক হয়ে গেলাম আমি যদি তাদের বিচার করতে গেলাম তাহলে হয়ে গেল উল্টো তাহলে আমার বিচারটা উল্টো হয়ে গেল এটা হতে পারে না দেখা গেল ছিল বংশীদাস বাবাজী মহারাজ বাজ্য দৃষ্টিতে অক্ষর জ্ঞান নাই কিন্তু বংশীদাস বাবাজী মহারাজ সমস্ত সত্য অপ্রাকৃতিক জগতে প্রকাশিত হয়েছে তাতে গোপীপ্রেম তাকে বাজারে গিয়ে শিখতে হয় না গোপীপ্রেম কি বস্তু তাকে বাজারে গিয়ে শিখে আসতে হয় না কেন ওর কাছে স্বয়ং প্রকাশিত হয়েছে গোপী প্রেম কি বস্তু রসতত্ব কি বস্তু সব গৌর কিশোরদাস বাবাজী মহারাজকে বংশীদাস বাবাজী মহাজকে প্রকটি হন তুমিও করো তোমার কাছেও প্রকটিত হবে তোমাকে বাজারে যেতে হবে না বাজারে যাওয়া বন্ধ করতে পাচ্ছি না আমরা লোকে এত কষ্ট করে হরিকথা আলোচনা করেও বাজারে যাওয়া বন্ধ করছি মানে বাজারে যাবেই ছাড়া সেই জন্য সেখানে বলছেন কৃষ্ণের ঐশ্বর্য অপার কৃষ্ণের ঐশ্বর্য অপার আমরা গুরু বৈষ্ণবকে স্পর্শ করতেও ভয় পেতাম জানি না কি অবস্থায় রয়েছে স্পর্শ করে দিলে তার ক্ষতি হবে এটা এখন এমন হয়েছে দুম করে গিয়ে তার গায়ে ঠুকু দ্পর্শ করে দোক ওই স্পর্শের জন্য অসুবিধা হয়ে যায় বিশাল অসুবিধে ওরা বোঝে না আমি তো ঘুম থেকে উঠেছি কি আছে দুম করে গিয়ে স্পর্শ করে দিই ওইটার জন্য যে কত খেসার আবার সেই পুরো কাপড় ধোক পরিষ্কার কাপড় সব জলে ধোক বোঝাবার জায়গা নেই কৃষ্ণের এখানে বলছেন ঐশ্বর্যের কথা বলতে গিয়ে মহাপ ফাপড় হয়ে গেছে ফাপড় হয়ে গেছে আরে কি বলবো ঐশ্বর্য ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণস্ফূর্তি হইল মাধুর যে মজিল মন এক স্লোভ মহা মাধুর্য ঈশ্বর্য মোজে গেছে সেটা ভাগবত থেকে উ্লোক এখন বলে ফেলেন সযোগম মায়া বলম দর্শয় গৃহীত বিস্মগর্ধে পরম পদম ভূষণ ভূষনাঙ্গম জন্ম লীলৌপ সযোগম দর্শয় বিস্মগার দে পরম পদম ভূষণ ভূষনাঙ্গম বলছেন সেই মূর্তি নিজের সেই মূর্তি সেই বল প্রদর্শন করাই করার করিবার মানুষেই মর্তলিলার উপযোগী আপনার বিস্ময়জনক ও সমস্ত সৌভাগ্য ঋদ্ধির পরমপথ পরাকাষ্ঠা ও সমস্ত ভূষণকেও ভূষিত করে ভগবানের যে রূপ মর্তলীলার উপযোগী হ্যাঁ মর্তলীলার উপযোগী যে বেশ ধারণ করেন ভগবান ঠিক মানুষের মতো ক্রিয়াকর্ম সব সব মানুষের মতো আশ্চর্য সেই জন্য বলছেন কেন্দ্র করে ভগবান যখন লীলা করেন এই সাধারণ মানুষের বিশ্বাস হতে চায় কিছুতেই মনে কর্মকে উড়াচ্ছেন এরকম ভাবে সেই নাকি এরকম মূর্তি ধারণ করে আমার সামনে আর সেই নাকি মানুষ রূপ ধারণ করে শচী রূপে আসে এও আমাকে বিশ্বাস করতে হবে কি করে হয় एरक अविश्वास चले आसेजन महाप्रभु जे कृष्णर जत खेला सर्वोत्तम नरलीला नरबपू है तह स्वरूप गुरुपार पद्मी एटा प्राय बोलत हासतें अबा जदि नरबपू ध धारण कर भगवान यरबबू धारण कर बटे क्यों ये एत सुंदर ए ब्रह्मा शख सब पागल हो जाए ভগবানের সব কিছুতেই পাগল হয়ে যায় ভগবানের যা কিছু ক্রিয়াকর্ম তা কিছু কেউই বুঝতে পারেন ভগবান যখন বলরামের সঙ্গে বংশীবাদন করছেন কোকিলাবনেতে গান করেন বংশীবাদন করেন কোকিলাবণেতে গান করেন ককুলগুড়ো কুহু কুহু করছে ভগবান এবং পঞ্চম স্বরে গান শুরু করলেন এইসব অপূর্ব খেলা করতেন সেই সব জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে নিজেকে হারিয়ে ফেলতে ভালো লাগে মনে হয় এইসব সভ্যতার দরকার নেই এগুলো অসভ্যতারই নামান্তর ওগুলোই সভ্যতা জঙ্গলে যে সমস্ত কৃষ্ণের সব যারা আছেন সে তারাই বাস্তব সভ্যতা জানেন বাস্তব সভ্যতা হলো প্রেমের সভ্যতা প্রীতির সভ্যতা আত্মার যে গুণাবলী সেটা যদি প্রকাশ হয়ে বলে সেটাকেই বাস্তবিক সভ্যতা বলে কিন্তু আমাদের আত্মা প্রকাশিত হচ্ছে না আত্মার প্রীতি এসব কথা আলোচনা করা হবে ধীরে ধীরে সেখানে ভগবান পঞ্চম সুরে গান গাইতে আরম্ভ করেন এমন গান সেখানে আকাশ বাতাসও হেলতে আরম্ভ করল গাছপালা স্থাবর জঙ্গন সবাই কাঁপতে আরম্ভ করল আশ্চর্য হয়ে সেখানে শঙ্কর ব্রহ্মা সব নিচে নেমে এসছেন এসে অবাক হয়ে তাকিয়ে দেখছেন এটা কি কি হচ্ছে এটা কোন সঙ্গীত হচ্ছে ভগবান যে বংশী বংশীবাদন করছেন ভগবান যে গান গাইছেন এটা কোন কি কি তাল এটা কি রাগ এর অর্থ কি এটা বুঝতে পারেন না সেই জন্য ভাগবত যে আনত কন্দরও অনিশ্চিত তত্তা তত্ত্বকে উপলব্ধ করেছেন খালি মাথা নিচু করে শুনছেন পাগল হয়ে গেছেন এটা কি শুনছি কান মন শরীর যা কিছু মনে হচ্ছে আমি নেশা করেছি আমার মতো আমি নেই মদিরা মদান্ধ যেমন ও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমার মদ্যপান করলে পরে শরীরে কাপড় আছে কিনে খেয়াল থাকে না ল্যাংট হয়ে যায় মানুষ সেই রকম অবস্থা হয়ে যায় যদি ভগবানের এইসব অপ্রাগিত আনন্দময় রস পান করো তাহলে সংসারে উঁকি মারবার ইচ্ছা হবে না সংসারে তবে যে তুমি কিপা করবার কাউকে যদি কৃপা গুরুপাত পদ্ম করতেন কিপা করতেন তাদের সঙ্গে বাস্তবিক কোন সম্বন্ধ রাখতেন না করবার যদি ক্ষমতা থাকে এরকম অনেক সাধু করেছে করতে পারে। এতে দোষ নেই কিন্তু সন্ন্যাসীর যোগ্য নহে তিনি মাসি পিসি হ্যাঁ সব নিয়ে আনন্দ উৎসব করবেন এটা হতে পারে না তার আদর্শ দেখে পরবর্তীকালে সবার সেগুলো শিখবে এটা হয় না কিন্তু কৃপা করবার যদি ক্ষমতা থাকে ভগবান দিয়ে থাকেন তাহলে নির্লিপ্ত ভাবে তাদের কৃপা করতে পারে এতে কোনো দোষের কিছু নেই এতে দোষ হয় না সেই জন্য সব নির্ভর করে ভেতরে আসক্তি আছে কি বুদ্ধি নিয়ে করছো সেটা নির্ভর করে তাদেরকে চালাকি করে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিলে আত্মীয় পরিজনকে ভালো হতো এমনিতেই যারা ভজন করেন বাস্তবিক কৃষ্ণ ভজন তাদের একুশ পিঁড়ি উদ্ধার হয়ে যায় কিন্তু একুশ পিড়ি কোন একুশ পীরি কেউ জানে না সবাই মনে করে একুশ পিঁড়ি বলতে মনে হচ্ছে এই যে তুমি একুশ পিড়ির কথাটা বোঝো অনেকেই বোঝে না এসব ভাগবত কথা বলতে গিয়ে হ্যাঁ আমার চিন্তা লাগে একুশ পিঁড়ি বলতে কি বোঝো একুশ্রী বলতে তুমি ভেবে নিয়েছো তুমি যে বংশে তো তুমি জন্মগ্রহণ করেছো সেই বংশের বোধ হয় একুশ সেটা মানে করেনি সেটা মানে নয় তাহলে কোন একুশ্রী বলে তুমি যে যে জন্ম বারবার জন্মেছ তারে একুশ্রী তুমি এই জন্মেছ তার আগে তোমার যে জন্ম তার আগে তোমার যে হবে সেরকম করে একুশটা বংশ পর্যন্ত তুমি যে বংশে জন্মেছিলে সেই বংশ ধর বোঝা গেল কি বললাম এই অর্থগুলো কেউ জানে না আলোচনাই হয় না আমি তো চুল ছিঁড়তে ইচ্ছা আমার মনে হয় আত্মহত্যা করি চুল ছিটতে ইচ্ছা সব আলোচনা বন্ধ সব আমাদের সব শব্দ হয়ে গেল সমস্ত আলোচনা বন্ধ খাওয়া দাওয়া লড়াই বক্সিং করেন কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ নরবপুটা হচ্ছে তাহার স্বরূপ নরবুটার মধ্যে সে নর নরবাবু অনেকে মনে করে কৃষ্ণ নরবপু ধারণ করেছেন কৃষ্ণের শরীরটা বোধ হয় হচ্ছে বোধ কৃষ্ণের ভেতরে তো ভগবান আছে তোমার যেমনটা ভেতরে আছে তার নখ থেকে আরম্ভ করে চুল তার গায়ে যে ধুলিকোনা ধুলিকণা লেগে রয়েছে ব্রজমন্ডলের যেসব ধুলিকা সমস্ত চিনময় এগুলো বদ্যজীবকে বুঝিয়ে পাওয়া যাচ্ছে না বা বা ধাবত বহি চিত্তবৃত্তি বাইরের দিকে চলে যাচ্ছে কি করে তারা হরণ করবে সম্ভব রূপে চিত্তবৃত্তিটাকে নিয়ে এসে একেবারে একমুখী করতে হবে বোঝা গেল কি বলল চিত্তবৃত্তি যে কোটি কোটি বিষয়টা দৌড়াচ্ছে সেগুলোকে সব গুটিয়ে নিয়ে এসে একত্রিত করে এক একদিকে চ্যানেলাইজ করতে হবে এক একদিকে এক দিকে চ্যানেলাইজ করতে হবে তবে তোমার সুবিধা হবে হম বোঝা গেল কি বললাম ইউ ক্যান নট any এনি রিলেশন উইথ এনি গার্ল এনি লেডি উইদ এনি স্পেশালি নেপ রিলেশন ইন ফুচার ইউ ক্যান গো ডাউন ইউ ক্যান লুজ ইউর কনসিয়সনেস গ্রেজু বি কেয়ারফুল অল দা টাইম ট্রাই টু অভ দিস ইস দ স্ট্রাং ইন্স্ট্রাকশন অফ চৈতন্য কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবতা স্বরূপ গোপবেশ বেনুকর গুরুপার পদ্ম প্রায় এগুলো বলতেন কি আনন্দ লাগে এখন চিন্তা করলে যদি প্রকট থাকতেন এমনিতেই তো আদর করতেন কোলে নিয়ে বাচ্চার মতো এখন যদি থাকতেন তাহলে কি করতাম অবাক লাগে আর পাবো না গেলেন তো গেলেন যদি তিনি নিয়ে যান তার কাছে তাহলে যেতে পারবো তা নাহলে পরে থাকতে হবে জগতে কত দুঃখের বিষয় সেই জন্য গোপবেশ বেনুকর, নবকিশোর নটবর নললী নরলীলার হয় অনুরূপ নরলীলার অনুরূপ হয় দেখতে পুরো মনে হচ্ছে নরলীলার অনুরূপ কিন্তু তা নয় এটি ভগবানের চমৎকারিতা কৃষ্ণের মধুর রূপ শোনা সনাতন কৃষ্ণের রূপ শুনবে যদি সুদর্শনের কৃপা না হয় তাহলে তোমার কুদর্শন কুদর্শন যাবে না এসব কথা পরে আলোচনা আসছে কদিন আছে এখনো বাকি সুদর্শনের কৃপা হবে তখন তোমার কুদর্শন যে এখন যে কুদর্শন রয়েছে চলে যাবে সেই জন্য বলছেন গোপবেশ বেনুকর নবকিশন নটবর নরলীলার হয় অনুরূপ কৃষ্ণের মধুর রূপ সোনো সনাতন যে রূপের এক কণ ডুবাই ভুবন কৃষ্ণের এক রূপের এক কণ পুরো ভুবনকে ডুবিয়ে দেবে সর্বপানি করে আকর্ষণ যোগমায়া চিতশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন এই রূপ রতন, রূপের রূপ নামক যে রতন ভক্তগণের গুরুধন প্রকট কৈলা নিত্যলীলা হইতে গৌরাঙ্গ নিত্যলীলা থেকে যখন সেই রূপ নিয়ে প্রকট হগতের লোক দেখছে যে রূপটা তোর সামনে দিয়ে যাচ্ছে কনকাচল গৌর যখন চলে যাচ্ছে মানে একদম সোনার পাহাড় যেন চলে যাচ্ছে ইষ্ট কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে রাম রাঘব রাম রাঘব রাম চলে যাচ্ছেন এরকম আর বিরাট বিরাট যে সোনার পুতুল চলে যাচ্ছে আয়ত লোচন গল ও সুধারা পড়ছে হাতে নামের মালিকা আহা জীবগণকে করুণা করার জন্য কিন্তু আমি সেসব করুণা নিতে পারলাম এই গৌর এখানে এসছেন সেই নিতাই এখানে এসছেন কই আমাকে তো স্পর্শ করছে না আমি তো সেই জিমিরে পড়ে রয়েছি যেই জিমিরে শুয়ার পরে থাকে গুমুতের সঙ্গে আমার তো কই পরিবর্তন হলো না কারণ আমার আনুগত্যের আসল জায়গাটাই সেখানে আমার অভাব অনেক জিনিস গুরু বৈষ্ণবের কাছে গোপন করে যায় লোকে আবার তার কাছে থাকার অভিনয় করে আমি ওনার কাছে থাকি এটা ওনার কাছে থাকাটা ওনাকে সেবা নয় উনি তোমাকে সেবা করবার জন্য তোমার কাছে রয়েছে তুমি তাকে কি সেবা করবে সেবার অর্থ বোঝো ও তো এই জীবাত্মাটাকে আমি করা কথা বললে আমি যদি মারি সে চলে যাবে গিয়ে তার আরও অনিষ্ট হয়ে যাবে সেই জন্য যা আছে থাক বরঞ্চ হরিকথা বলতে বলতে যার যদি মঙ্গল হয় তথাপি সে কপটতা ছাড়বে না সে গোপন করে রাখবে এটা লোক ওটা লুকাবে ওই কপতা ছাড়বে না অথচ কিন্তু সামনে থাকে সামনে থেকে দেখা হবে সেবা করছে গৌর বাবাজি মহারাজও সামনে থাকতে এসব কথা দিনগুলোতে আলোচনা করবো যে সামনে থাকলেই যে মঙ্গল এমন কোনো কথা সামনে থেকেও বঞ্চিত হয় আবার অনেক দূরে থেকেও লাভ হয়ে যায় আবার অনেক দূরে থেকে বঞ্চিত হয় কাছে লেবো লাভ হয়ে যেতে পারে কাছে বা দূরে বৈষ্ণবের ব্যাপার নয় ওটা কে কতটা পরিমাণে বৈষ্ণবের হৃদয়ের সঙ্গে মিলে গেছে তাদের হৃদয়টাকে উপলব্ধি করতে পেরেছে হৃদয় যে রত্ন আছে যদি যদি তাকে যদি তাকে তোমার শাসনের একটা বস্তুতে পরিণত করো তাহলে তাকে তুমি মেপে ফেললে তার কাছ থেকে সে আর ধন রত্ন তুমি পাবে না যারাই গুরু মেপে ফেলবে যে ওই তো উনি করলেন ওই তনি দোষবার করলেন তারা আর জীবনে ঠকে গেল তার কাছ থেকে আর কোনোদিন ধনরত্ন পাবে না যে ধনরত্ন তার গুপ্ত আছে হৃদয়তে সেই ধনরত্ন কোনো খুলে থাকে দিত কিন্তু আর পাবে না যেহেতু তাকে তাকে শিষ্যতে পরিণত করেছে শাসন করেছে তাকে গুরু বৈষ্ণব ভুল করে ফেললেন অনেক ব্যক্তি আছে এরকম বিবৎস বাইরের দিকে বিরাট প্রতিষ্ঠা পাচ্ছে অনেক টাকা রোজগার করে বিরাট দেখাচ্ছে আমি ভক্ত হয়েছি কিন্তু জীব করছে সে দেখছে তা স্ত্রী ভক্তিতে এগিয়ে যাচ্ছে প্রচুর কীভাবে এগেছে গুরু বৈষ্ণব সে তখন চালাকি করে তাকে স্বাস্থ্যকন্থ দেখতে দিচ্ছে না সে প্রচুর শিক্ষিত থাকেন তাকে পড়তে দিচ্ছে না তাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজাপোড়া করবার জন্য লাগিয়ে ভাজো এটা ওটা ভাজো ভাজাপোড়া তৈরি করো এটা ওটা করো কাপড় সেলাই করো এগুলো করে তার স্ত্রীকে অন্যদিকে চালিয়ে দিচ্ছে তাকে আর যেন পরমার্থ রাজ্যের তথ্য না জানতে পারে গুরু বৈষ্ণব হরিকথা না শোনে আমি দৌড়াদৌড়ি করবো তারা তো নিজের মঙ্গল তো আমার সবই এলো আমি তো দীক্ষা নিমছি হ্যাঁ স্ত্রী কিন্তু বেরিয়ে যাচ্ছেন ভক্তি সব বুঝতে পারছে তত্ত্ব বুঝতে পারছে কেন কি ভাবে পেয়ে গেছে বুঝতে কিন্তু সেটাকে কুৎসিত অর্থ করে সে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে আবার সেই ব্যক্তিরা কিন্তু সমাজে ভক্ত বলে আমি গৃহস্থ ভক্ত আমি বড় ভক্ত আমি কত ডোনেশন করি তুই যা রোজগার করি সারা জীবনে সারা জীবনে রক্ত তুলে গুরু বৈষ্ণব এরম চুটকি মেরে আনতে পারে বিদেশে গেলে সারা জীবন যা করবি এক বছর লাগবে না তারা নিয়ে চলে আসবে কোটি কোটি টাকার অর্থ নারায়ণনাথ কি করলে একটা থানার দারোগা ছিলেন বলে আমি জানি না তাও তার টাকার লাস্টে গুনতে পারেননি কত কোটি টাকা আছে নিজেই জানেন তাহলে বা সেই যে রক্ত তুলে যে বিদ্যা অর্জন করলো করে অভিমান করছে আমি বললাম তোর সার্টিফিকেট তুই ছেড় সার্টিফিকেটটা ছিঁড়ে এখানে ফেল হলে ওর মধ্যে পেছাপ কর তারপর আমার কাছে আয়তে তারপর আমার কাছে আসবি তুই তারপর তোকে তত্ত্বজ্ঞান উপদেশ করা হবে তার আগে নয় জ্ঞান উপদেশ শুনবে গুরু বৈষ্ণবকে গোলাম মানিয়ে ঘাটটাকে ধরে ছাগল পুতাকা সেই জন্য বলছেন এই রূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইলা নিত্যলীলা হইতে রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার কৃষ্ণের নিজের রূপ দেখলেন স্তম্ভেতে দেখে অবাক হয়ে গেলেন ভাই এটা কার রূপ আমার রূপ সেই রূপ আচ্ছাদন করবার ইচ্ছা হলো ভগবানের নিজের রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার আশ্বাদিতে মনে ওঠে কাম সেই কামটা জড়ো কাম নয় এই কামলেখা আছে কাম বা এই তো কামলেখা আছে আমার কি দোষ এই কাম সেই কাম নয় অপ্রাজিত কাম সেই রূপ দেখে আপনার কৃষ্ণের হইল স সৌভাগ্য যার নাম স সৌভাগ্য যার নাম সৌন্দর্য আদি গুণগ্রাম এই রূপ নিত্য তার ধাম এই সৌভাগ্য रूप देखिए अपना कृष्ण होमत्कार आश्वादी मन उठे कम त सौभाग्य जा नाम स सौभगर्धे लेखा विस्मापनम सौभगर्दे परम पदम भूषण भूषण अंगम तुम्हें भगवान के गयना दिए सजा ना कि तुम भगवान के गयना दिए सजा ना गयना गो के भगवान सौंदर्य दिए सजा को मायने की ভগবানের শ্রী যে গয়নাগুলো তুমি দেবে সেই গয়নাগুলো ভগবানের সৌন্দর্যকে বাড়াবে না বরঞ্চ ভগবান সেই গয়নাগুলো সৌন্দর্য বাড়িয়ে দেয় বোঝা গেল আমি কি বললাম এই জন্য তোমার শরীরে যদি ভক্তি বিরাজ করে তোমার শরীরে সমস্ত অলংকার চলে আসবে ভক্তিটাই অলংকার বাকি তোমার যত গুণাবলী তোমার পূর্বাশ্রম থেকে পূর্বপূর্ব জন্মে তুমি আয়ত্ত করেছো তোমার মধ্যে আছে সেই সব গুণাবলীর এক পোটাও গুরুবোষ্ঠাব পাত্তা দেয় মর্গে তোমার গুণাবলীর আদর করি তার আগে করবে না তার ভক্তি থাকলে সেই পবিত্র হয় ভক্তি থাকলে সে পবিত্র হবে সেই যদি মুচি হয় সে যদি সপচ হয় তবে সে পবিত্র হবে ব্রাহ্মণের থেকেও বিশাল পবিত্র হয়ে যায় সদপিসব নয় তাই ভূষণের ভূষণ অঙ্গ ভগবানের শরীরে যে ভূষণ গুলো অঙ্গ তাতে ত্রিভঙ্গ আবার তিনটে জায়গা ভাঁজ হয়ে রয়েছে করছে। সে রূপ দেখে যাবে। তার আবার বংশীপাদুটাকে নাচাচ্ছেন কৃষ্ণ যে কি রকম অদ্ভুত চঞ্চল অপ্রাহিত চঞ্চল কে যদি দেখে ফেলে সেটা দেখেছিল কে সেটা দেখেছিল কে বলছেন কবি কর্ণ কর্ণ কবি এই যে কর্ণামৃত যিনি লেখেছেন বিল্লঙ্গল ঠাকুরের রূপটা দেখে তার আগে মেয়ে ছেলে সৌন্দর্য দেখবার জন্য ব্যস্ত হওয়ার অভিনয় করেছে। তিনি তাকে দিয়ে দেখে প্রমাণ দেখেছেন মেয়ে ছেলে সৌন্দর্য পাগল হয়ে এটা অভিনয় করেছেন পরে যখন নিজের চোখটাকে কাঁটা দিয়ে কাঁটা দিয়ে পুরো ফুটো করে দিয়ে ফিনকি দিয়ে রক্ত আর সেই সময় দেখতে পাচ্ছেন না পাগলের মতো দৌড়াচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলে কোথাও পথ চেন না রাস্তা চেনেন না কোনো কিছু জানেন না এরম্বা দৌড়াচ্ছেন রাস্তা কৃষ্ণদাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন চোখে কিন্তু দেখেন না অন্ধ তুমি দেখছো তখনই তার বাস্তব চোখ খুলল যখন তুমি হয়ে গেছে। তখনই কিন্তু বাস্তব চোখ খুলে গেছে সে অন্ধ হয়নি এখনই তার চোখ খুলেছে সেই দিব্য চোখ নিয়ে সে বৃন্দাবনে দৌড়ালো বৃদ্ধাম দৌড়ালো সে বৃন্দাবনে বৌরে ব্রহ্মগুণ্ডের তীরে ভজন করেছেন কত ছো বৎসর মরেননি আর কৃষ্ণের লীলা আস্বাদন করেছেন সাক্ষাৎ কৃষ্ণের রূপ দেখেছেন যেগুলো যেগুলো দেখেছেন সেগুলো করণামৃত বন্ধ মহ প্রভু সেগুলোকে জীবাতু জীবাতু মনে করেছেন। জীবাতগীতা এবং কৃষ্ণকর্মে কৃষ্ণকর্মে তো পড়বার অধিকার হয়নি তোমাদের অপূর্ব গ্রন্থ সেই সব গ্রন্থ অত্যন্ত উচ্চ স্তরে সে মানে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন এত করে উচ্চারণই করতে পারবেন করবে তো সেই সব গুরু কাছে ধীরে ধীরে আনুগত্যের দ্বারা ওঠো পড়ে এক জায়গায় পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ না ওঠো পড়ে মরার মতো এক জায়গায় কৃষ্ণের যা যা রূপ দেখতে পাচ্ছেন সেগুলোকে দেখে দেখে বর্ণনা করেছেন চোখে দেখেন না এবার অদ্ভুত কি করে লিখলেন তিনি চোখে অন্ধ তিনি কিন্তু সব লিখলেন সেই বিল্লঙ্গল ঠাকুরের যে বর্ণনা কৃষ্ণের রূপ গুণ লীলা সেইগুলো শ্রী চৈতন্য মহাপুর গম্ভীরা মন্দিরেতে যখন শেষ দাদজ বছর ছিলেন কিরকমভাবে আশ্বাদন করেছেন তোমরা কল্পনা করতে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে কি আস্বাদন করেছেন সেই বলছেন যে ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ তাহার উপর ভ্রুধনু নর্থন এই ভ্রুটাকে কাঁপাচ্ছেন বংশীধ্বনি করছেন তিনটে ভঙ্গ করে অনিয়া রয়েছেন আবার তার উপর আবার ভূটাকে নাচাচ্ছেন এরাম করেন যেটা দেখলে পরে লোকে পাগল হয়ে যাবে ভূধনুন নর্তন করছেন হ্যাঁ ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত তিভঙ্গ তার উপর ভূধনুন নর্তন আবার ত্যাচরা এরকম আর চোখে হ্যাঁ তেরো ছে নেত্রে নেত্রান্তে বান ত্যাছা চোখে থাকাচ্ছে সোজা থাকায় না কৃষ্ণের কাজ কাণ্ড কারখানা একরকম সবাইকে কটাক্ষ বানিতে নেবে বান চালানো বান চালানো বুঝোল না বুঝো না আমি আজকে বিকেলে কিছু আলোচনা করব নালে অনেক মায়েরা ভুল বুঝবে দুঃখ পাবে কালকে যে আলোচনা করেছো বুঝতে পারেনি তারা আজ কি জন্য বলেছি ভোটের কথা আজকে ব্যাখ্যা করবে তা আবার বুঝবে তা তখন আবার মনটা প্রসন্ন সেই জন্য তেরো ছে নেত্রের বান তার দৃঢ় করতে পারবে না হ্যাঁ তাকে টেনে নেবে আদর করবে তাকে সামনে টেনে হ্যাঁ তার দৃঢ় সন্ধান বৃদ্ধে রাধা বৃদ্ধে রাধা গোপীগণ মন রাধা রানী যত গোপীগণ আছেন তাদের মনকে বৃদ্ধ করবেন এই বান চালিয়ে তেজ রায় থাকি হয়ে গেছে তাদের তাহলে ব্রহ্মাণ্ড পরিব্রহ্ম তাহা যে স্বরূপ গণন তা সবার বলে হরিমন বলছেন ব্রহ্মাণ্ডের উপর যে পরব্রহ আছে সেখানকার যারা আছে সব তাদেরও মন হরণ করে না। লক্ষ্মী আদি সব পাগল হয়ে যায় ওরি বাপ রে কৃষ্ণকে চাই আমাদের আর চাই বললি হলো এ কি বাজারের জিনিস হ্যাঁ আনুগত্য করবে না গোপীগাগণে আনুগত্য করবে না লক্ষ্মী দেবী দেখো গিয়ে বেলবনে তপস্যা করছেন এখনো হ্যাঁ এখন তো অবস্থা করছেন বেলবনে এক অদ্যাবধি পায়নি সুচিরম ধৃতব্যতা সুচিরম ধৃতব্রতা সুচিরমানে দীর্ঘকাল ব্রত ধারণ করে বসে রয়েছেন সেখানে লক্ষ্মী দেবী কিন্তু তার পাবেন না গোপীগাগণের আনুগত্য না করলে কেউ ব্রজেন্দ্র পায় না যেমন নীরা ভাই না কিন্তু গাইলেন কিন্তু মেয়েরা তো গিরিধারী লাল দূসরা নবী ব্রৈজেন্দ্র ভজন করবার চেষ্টা করেছে গিরিধারী লাল হবি করেছেন কিন্তু পেলেন না জায়গা ওখানে পেলেন এই ঢোকা হবে না যাও শঙ্কর ভগবান গোপীশ্বর আর আসুরিমুনি দুজনে গেছেন রাসস্থলিতে যোগ দেবে যাও কান্নাকাটি আরম্ভ করলো একটু দয়া করে একটু করে কি খবর বাবা এসছে গোপীর দাও একটু একটু একটু আস্বাদন করুক ভোলে বাবাকে ঢুকিয়ে দি গোপীকে ঢুকতে না বেদ নিয়ে রয়েছে সব বেরো এই কেন ঢুকতে পারবে না কেউ বলে বাবা ঢুকবে ওখানে দেখবে তাও গোপী ভাব নিয়েছে মান সরোবরে গিয়ে চান করেছেন তবে সে গোপী ভাব হয়েছেন গোপীব দেবী দেবী মানে এই যে অন্নপূর্ণা দেবী হ্যাঁ এই যে কাত্তায়নি দেবী সে বলছে তোমার দ্বারা কিছু হবে না এদিকে এসো বলে ভালো করে কাপড় পরিয়ে দিলেন ঘোমটা দিয়ে নলদ পরিয়ে দিলেন খেয়ে গোপী সাজিয়ে দিলেন গোপী ভাব হলো তারপরে আবার এরকম সাজিয়ে দিলেন তারপর গেছেন গোপী স্বর গোপীশ্বর যদি মূর্তি দেখতে যাও সন্ধেবেলার দিকে দেখি এসব মূর্তি সাজায় দেখবি মূর্তি এখানে নড়দ পড়া ঘুমটা বানা গোপী গোপী গোপী গোপী ভাব বুঝলে অনেক উপরের কথা বুঝলে এসব বলতেও লজ্জা হয় কিন্তু জীবের সৌভাগ্য যদি শ্রেষ্ঠ কিছু বলো চরম এটা না হলে হবে তোমাকে শেষে গোপীভাব না এলে কঠির জন্ম যদি কোনোদিন হয় যদি হয় তা এটা না হলে পরে কৃষ্ণকে আস্বাদন করা যায় না কৃষ্ণকে পরিপূর্ণরূপে আস্বাদন করতে গেলে জানতে গেলে একমাত্র এই একটা রাস্তা সেই জন্য মহাপ্রু বলেছেন যার যা রস আছে যদি যদি সেই সেই রস তারা আস্বাদন করে তারা বলবে আমার রসটাই শ্রেষ্ঠ বলবেন তারা সেই যশোদামা বলে আমার বাৎসল্য রসায় শ্রেষ্ঠ আর সখারা বলবেন আমার সখারা বলবেন আমার হচ্ছে এই সক্ষ রসই শ্রেষ্ঠ কিন্তু মহাপ্রু বলছেন যে নিরপেক্ষা হইরা বিচালে তরতম বিচারটা আছে। তখন দেখা যায় মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবার মধুর রসের মধ্যে মধুর রস বললে শুধু হবে না মধুর রসে বলতো গোপিকাগণ পারকীয় ভাবে পারকীয় ভাবে রসের উল্লাস যখন বৃষ্টি পড়বে তখন এখানে পরিক্রমা বন্ধ করতে হবে না এগুলো সিদ্ধান্ত নয় সেদিনে কৃষ্ণের সেই সেবাটা বন্ধ করে নেব ছেটা নয় যদি তোমরা মনে করো জল পড়ছে সঙ্গে সঙ্গে কি করবে পরম পুজো মাধব রয়েছেন তার মধ্যে জগন্নাথ বসে তার হৃদয়ে আর এই যে গরুর ভগবান মধ্যে একটা তুলসী রাখবে সেদিন সেই সেবাটাকে ফাঁকি দেবে না এটার সিদ্ধান্ত ভুল এটা হয় না মন্দিরে পরিক্রমা করতে পারছো না ব্যবস্থা তারা সেরকম তা করতে পারছো মন্দির থাক তার হৃদয়ে কটি মন্দির রয়েছে করম প্রতিবার ভক্তি মাধব গোস্বীমায় হৃদয়ে এরকম কোটি মন্দির রয়েছে সেই মন্দিরটাকে তাকে পরীক্ষা করলে জগন্নাথের পরীক্ষা হবে না এটা তোমাদের কোথা থেকে সিদ্ধান্ত হলো কে তোমাদের বলো আমার তার নামটা তাহলে কেন তোমরা গরুর ভগবানকে পরিক্রমা করলে না গরুর ভগবান সাক্ষাৎ রয়েছে তাকে জগন্নাথ পরিক্রমা হয়ে যাবে কেন সেদিন সেবাটা বাদ যাবে কীর্তনটা এগুলো সব বিচারগুলো ঠিক নয় কার্তিক আর গণেশ আমি তোমার এই একটা একটা কথা বলি তাহলে তোমার তোমার মাথায় ঢুকবে কার্তিক আর গণেশ দুজনের বুদ্ধির তারতম্য আছে একজনের যুদ্ধের কৌশল জালে একজনের বিদ্যা আছে নৃসিংহদে কি পাবেইছেন কে গণপতি মহারাজ নৃসিংহদে কি ভাবেছেন তাঁর বুদ্ধি আর কার্তিকের বুদ্ধি দুটো সমান হয় না সেই জন্য যখন পার্বতী মা পার্বতী তাদেরকে বলল কিছু কারণে কিছু একটা কারণে বলেছেন যাও তোমরা কি করো দুজনে মিলে পৃথিবী পরিক্রমা করে এসো যাও তারপর আগে আসবে তাকে আমি আগে দেব যে আগে আসবে তাকে দেব এবার কার্তিক চিন্তা করলো দাদা তো বাহন হলো ইঁদুর ওই ইদুরেতে কত বছর লাগবে যাক না আর আমি তো ময়ূরের পিঠে করে। হ্যাঁ যাবো আর দম করে পরিক্রমা করে চলে আসবো কতক্ষণ লাগবে বলছে এদিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছেন কে কে কার দৌড়ে গেল আমি আগে যাই পরিক্রমা করে আসি গোপন জিনিসটা পাবো গণেশজি মহারাজ কি করলেন তার তত্ত্ব জ্ঞান আছে গণ নিসিংহ দেবের কিভাবেছেন তিনি কি করলেন ও চলে গেছে পৃথিবী পরিক্রমা করতে কতদিন আসে আবার দেখো এবার এখানে গণপতি মহারাজ কি করেছেন মাকে পায়ে ধরে অন্নবোধ করলেন করে মাকে একবার পরিক্রমা করে বসে পড়লেন আর ওখান থেকে এসে বলে এই গণপতি আমার দাদা কি করে এলো আগে মা বলছে তুমি একটা মূর্খ মা হলো পৃথিবীর স্বরূপা পৃথিবীর স্বরূপা হলো মাতৃ মা মাতৃ জাতি মা আমি যদি আমার মাকে পরিক্রমা করি তাহলে পৃথিবী পরিক্রমা হয়ে যাবে এটার এই তত্ত্বটা জানে হচ্ছে গণপদ গণপতি মহারাজ ওবাটা জানে না ও ঘুরতে বেরোলো পৃথিবী আর এ মাকে ঘুরেই বসে বললো ওখানে মা ভাস দিয়ে দিল এ তোমাদের বুদ্ধিটা হচ্ছে পরীক্ষা বন্ধ করবে না করবে এই যে গরু মহারা রয়েছে সারা নয় জীবন নিঃশেষ করে ভগবানের সেবা দিয়ে দিলেন তবেই না তুই ভগবানের ভগবানের এ পেয়েছেন ওই জন্য বুদ্ধিগুলোকে নির্মল কর বুদ্ধিগুলো दूषित बुद्धि ब्रह्मांड परी परभ्रम ताजे स्वरूपगण तावर हरे मन ता सवार मन थे हरण कर দেখা যায় বিচার করে বেদে পুরাণে যে সমস্তগুলো আচার আচরণ আমাদের লেখা আছে শাস্ত্রে যেগুলো সাংসারিক জীবনে করা দরকার সেগুলো পূর্ব আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স বেশি নয় তথাপি যে আচরণগুলো আমরা তখন পেয়েছিলাম এখন বর্তমানে সেগুলো নাই এখন বর্তমানে সেগুলো উড়ে গেছে কিছু না কেউ মা বাবাকে সকালবেলা উঠে প্রমাণ প্রণাম করে না গুরু তো করবে না গুরু করে না এগুলো করে না এগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে ওই আমরা পিছিয়ে পড়ছি যত গুরু বৈষ্ণবের অবমাননা হবে তত ভজনে অন্ধকার চলে যাবে আস্তে আস্তে চলে যাবে কেউ ঠেকা দেব কোনো সেই জন্য শোনো যদি শরীর মরে যাচ্ছে মনে করো তথাপি এসে বসো এখানে হরিকতা শোনো শুনতে শুনতে ভালো লাগবে না আমি জানি তথাপি শোনো এইটি তোমার ঔষধ ঘরে বসে থেক না লাভ হবে না কিছু সেই জন্য ব্রহ্মাণ্ডের যত আছে সব পরব্রহে সবাইকে বলে আকর্ষণ করছে কৃষ্ণচরণ করছে। কিছুদের স্থিত থাকতে পারছে না কৃষ্ণের যে রূপ গুণ লীলা বৈশিষ্ট্য দেখে পাগল হয়ে যাচ্ছেন ব্রজমন্ডলে যখন যখন যে সব লীলা হতো সব দেবতারা কখনো কখনো ধেনুক আসুর বধ করছেন কখনো কখনো অরিশাসুর বধ করছেন কখনো কখনো কেশি নানক মারছেন মারছেন দেবতারা আকাশে চলে আসতেন আকাশে দেখতেন করে কৃষ্ণের অদ্ভুত বিলাস এগুলো দর্শন করতে। বলছেন এই জন্য বলছেন আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ আর চড়ি গোপী মনোরথে মনোমথেরও মনোর মনোর নাম ধরে মদন মোহন কেন মদন মোহন নাম ধরেছেন না গোপীগণের মনেতে গোপীগণের মনেতে গিয়ে বসে পড়েছে তার মানে বুঝতে পেরেছ গোপিগানের মনে গিয়ে বসে পড়েছে মানে কি বুঝতে পেরেছ তার মানে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই তাদের মনে বোঝা গেল কি বললাম কৃষ্ণ গিয়ে সেই বসে পড়েছে মনের মধ্যে। মনে তার দ্বিতীয় কোনো বিষয় নাই সেই জন্য বলছেন চড়ি গোপী মনের রথে মনের রথের ওপর বসে চড়ে বসেছে কৃষ্ণ मनमथेर मनमथे मन रथ गए चढ़े बस लो शु तथे चढ़े से जान एराम दधी मंथन हूंदर गाय दधिमंथन कर गाय सुंदर भव झूले पालना এই মন্থন করছে কৃষ্ণ একে তো মনরথে বসেছে আর সেই মনোরথের মধ্যে বসে তার মনটাকে এরকম মন্থন করছে এবার কি অবস্থা হবে মন্থন কি উঠবে মনকে মন্থন করলে কি উঠবে দধিকে মন্থন করলে কি ওঠে মাখন ওঠে আর যশোদা সেখানে জটিলা কুটিলাকে জটিলা কুড়িলা আক্রমণ করে রাধারানীকে রাধারানী তোর মতো সতী সাবিত্রী কেউ নেই অরুণ থেকে আরম্ভ করে যত জগতে যত সতি নারী আছে তারা রাধারানী চরণে পরাগ যায় চাইতে খালি পরকীয়া ভাবটার জন্য রেখেছেন এটা আনন্দ উল্লাসের জন্য বোঝা গেল কি সে রাধারানী পরকীয়া ভাবেতে কৃষ্ণকে ভজনা করেছেন আর কৃষ্ণ সেটা পছন্দ করেন এগুলো সাধারণ লোক বুঝবে না কখনো কখনো জল নিয়ে দধি মন্থন করতে বলেছে বুঝতে পারেনি জলের পাত্রের মধ্যে এরম করে ঘোরাচ্ছে জল পাত্র কৃষ্ণের কাছে মন পরে রয়েছে মনটা এখানে নেই বুঝতেই পারেনি দধি মন্থন করবে বলেছে কোনো পাত্রের জল রয়েছে ঘোড়াতে সেই জলটা কি দধি ভেবে এরম মন্থন করতে পারেন ওটা কিন্তু জল তখন তার সখীরা মনে হোক হে জল মন্থন করছে জটিলা দেখে তো মারতে আরম্ভ করবে বলে এর মাথা খেপে গেছে নিশ্চয় মন রয়েছে গোপীর মনোরথে চড়ে এবার মনটাকে মনমথ করছেন মন্থন করছেন সেখান থেকে বিভিন্ন সৌন্দর্য বেরোচ্ছে কৃষ্ণের লহরি কৃষ্ণের মুহুর মুহুর যেমন মাখন ওঠে সেরকম তুমি যদি সেদিন তোমার মন্ত্র সিদ্ধ হয় কোনো সময় কান গাইতে যা কিছু তখন দেখবি আর্নিক করতে ছাড়তে করবে করবেন সময় দেখবি কৃষ্ণের সব রূপ ভেসে উঠছে কৃষ্ণের চরণ কৃষ্ণের সৌন্দর্য দেখতে থাকবে আর্নিক করা দেখেছেন এরা দেখেছেন শিল ভক্তিপূর্ণ তুরী গোষ্ঠী মহারাজ আর্নিক কাকে বলে আর্নিক করতে বসলে মনে চেন তিনি ধ্যান করতে বসেছেন আর অর্চন করতে বসলে হোক বোঝা উনি কি অর্চন করতে বসলেন না কি করতে বসলেন কত সময় নষ্ট হচ্ছে আমাদের আমাদের অর্চন করছেন না বৃন্দাবনে চলে গেছে। আমার যখন আর্নি করতেন বসে চুপচাপ সে মনে ধ্যান ধ্যানে ধ্যানে ডুবে গেছেন আর হোস নেই ডাক সারা না এই কাম গায়ত্রী কাম্য কাম গায়ত্রী এগুলো সব সব দেখছেন সাক্ষাৎ সেই জন্য যে মন্ত্র সিদ্ধ গুরুদেব সিদ্ধ গুরুদেবের মন্ত্র না হলে কার্যকরী হবেন সিদ্ধ গুরুদেবের মন্ত্র ধর যে মন্ত্র যে মন্ত্র এই কথা বাজারে বলে অনেক লোক অসন্তুষ্ট হয়ে যাবেন আমাকে আক্রমণও করেন করতে পারেন যদি যে মন্ত্র তিনি নিজে নিজে তিনি নিজে যে মন্ত্র সিদ্ধ হন নাই সে মন্ত্র অপর ব্যক্তিকে তিনি দিচ্ছেন যে কাজ হবে না থেকে কিছু বেরোবে না আবার দেখা যায় সিদ্ধ মহাত্মা তিনি মন্ত্র দিয়েছেন কি তুমি কপর বোঝা গেল কি বললাম তাহলেও কাজ হবে না দুটোই আমি বলে রাখলাম সেইজন বলছেন চড়িগোপির মনেরথে মনমথের মথে মানে মন্থন করে নাম ধরে মদন মোহন মদন মোহন নাম এই কারণেই ধরেছেন তিনি অন্য কারণে নয় মনকে মন্থন করেন তোমার জড়জগতের যে লোভ লালসা তীব্র সমস্ত এগুলো থেকে টেনে নিয়ে বস করে ফেলবেন নিজের কাছে বুঝলেন আর বলছেন যিনি যিনি যিনি মানে যিনি মানে সেই যিনি নয় যিনি মানে জিতে জিতে নিয়ে যিনি জয় করে নিয়ে পঞ্চস্বর দর্প স্বয়ং নবকর্প রাজ করে লইয়া গোপীগণ সেই রাসটা কোন হোটেলের নাচ নয় গুরুপদ পদ্ম বলতেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে রাসবিলাস করেছেন অনেকে মনে করে এই গোরু গাদার দল গুরুপাত বলতেন এটা কোনো হোটেলের বল নয় মেয়ে ছেলে হাত ধরে ধরে থাকলো এটা নয় যতদিন তোমাদের এইসব ধারণা হবে না ততদিন অনুভব করা দরকার তা নাহলে কিছু লাভ হবে না বোঝা গেল এবার ব্যাখ্যা করা উচিত যে ভক্তিপদ ইহক কণ্টক কঠিত প্রথমে কি দিয়ে শুরু করা হয়েছিল কালহা কলির বলি ইন্দিয় ইন্দ্রিয় বর্গা। আমাদের ইন্দিয় বহিরিবর্গা বর্গা মানে ইন্দ্রিয়গণ আমার সমস্ত দলবেদে আমার শত্রুতা করছে বোঝা গেল কি বল তোমার সত্য বাইরে নেই তোমার মন আর ইন্দ্রিয়গণ শত্রু আমার কথা সেদিন উপলব্ধি হবে যেদিন পূর্ণ ক্ষিপা পাবে সেদিন কথাটা কত বড় শত্রু বাইরে কোনো শত্রু দেখেন না গুরু বৈষ্ণব তোমার মন এবং তো তোমার ইন্দ্রিয়গণ এটি তোমার শত্রু পরে বুঝতে পারবে সেই জন্য বলছেন কালহা কলির বলিনা এটা কলিকাল কালহা কলির বলি বলিনা ইন্দ্রিয় বৈরীবর্গা সমস্ত ইন্দ্রিয়গণ তোমার সঙ্গে শত্রুতা করছে হ্যাঁ আর তারপর বলছেন কি ভক্তিপথ ইহ কণ্ঠক কোটিরুদ্ধ এই ভক্তিপথ তোমার একটা একটা করে কাঁটা বাঁচতে পারবে না প্রতিপদে কাঁটা বিচবে তোমার মনে করো না ভক্তিপদ কৃষ্ণকে পাওয়ার পথ অত সোজা নয় ভক্তিগত ইহো কণ্ঠগরুদ্ধ আমি মঙ্গল করতে গেলেও আমাকে আক্রমণ করবে লোকে এবং মঙ্গল করতে গেলে বেশি আক্রমণের পাত্র হতে হবে আমি যদি তোমাদের দলে মিশে যাই তোমাদের কর্মকে অনুমোদন করি তাহলে কিন্তু আমাকে তোমরা আক্রমণ করবে না আমাকে কখন আক্রমণ করবে যখন দেখবে তোমাদের যা যা ভেতরের যে ভাবগুলো আছে তার বিরুদ্ধ কথা আমি বলছি তখন আমাকে আক্রমণ করতে দৌড়াবে দরজা ভেঙে খুলে ভেতরে গিয়ে আক্রমণ করবে যা আপনি ভুল করেছেন দোষ করেছেন এগুলো হল বদ্ধজীবের স্বভাব বদ্ধজীব কখনোই গুরু হৃদয়কে অনুভব করতে পারেন বোঝা গেল কলির বলি না ইন্দ্রিয় বৈদী বর্গা ভক্তিবদ্ধ ইহক কণ্ঠ কটিরুদ্ধ হা হা কি মহম চৈতন্য চন্দ্র যদি নদ কৃপাম করস এইসব কথা কালকে আগামী দিনগুলো আলোচনা করা হবে বাঞ্চা কল্পতুরবশে কি পাশে দিবেচ অতি তানং পাবনে ভীষ্ণব জিয় নমন